বিসমিল্লাহির রহমানির রহিম পরোনকুরু নামায় ও অশিনদালু আল্লাহর নামে শুরু আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন লা শারীকা ওষদ মহমদন আবদ রসুল তালবসলিম কীরা ঈন আতকাতসলিম ঈন্যক الذي, الذي تساءلون به জিয়া ও الله كان ওরহমিন রকীা রসুল ফমাবি ফ খেলা কিতাবহদি হি মহমদিন সাহিস মহদসাত وكل তিন في النار আমাদের হৃদায়তের জন্য যুগে যুগে অসংখ্য নবী রসুল প্রেরণ করেছেন আর শেষ নবী মোহাম্মদ রসুলাম তাকে সারা বিশ্বের সমস্ত মানব জাতির কল্যাণের জন্য রহমত স্বরূপ নিরাপত্তা স্বরূপ সুসংবাদদাতা করে সতর্ককারী করে নবী এবং রাসুল করে আল্লাহ রব্বুল্লাহ আলমিন প্রেরণ করেছেন মহাগ্রন্থ আল কোরআন করিম দিয়ে। যে আল্লাহ আকরবুল্লাহ আলমিন আমাদেরকে হেদায়েত দান করেছেন এই রাসুলের মাধ্যমে এই কোরআনী করিমের মাধ্যমে যদি আল্লাহ আকরবুল্লা আলম কোরআন করিম নাজেল না করতেন শেষ রাসুল প্রেরণ না করতেন তাহলে মানব জাতি যে কত গুমরাহিতে দিন দুনিয়ার ক্ষেত্রে নিমজ্জিত থাকত আজকে দীন ইসলাম তৌহিদ কোরআনে কেরিম নাজেল হওয়া এবং নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লামের আগমনের পরেও অধিকাংশ মানুষ গুমরাহিতে ডুবে রয়েছে তাহলে যদি শেষ না আসতেন তাহলে কি অবস্থাটা হইত ওইন কিন কাবুল আল্লাহ বলছেন যে নিঃসন্দেহে পি নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা সাল্লামের আগমনের পূর্বে রেশ আলাতের পূর্বে মানুষ সুস্পষ্ট ভ্রষ্ট তাই গুমরাহিতে লিপ্ত ছিল আল্লাহ বড় অনগ্রহ করেছেন अल्लाह बड़ो एहसान कर अल्लाह रबुल आलमीन आमा देर खास रहमत करेष रसूल सल्लाम केल्याण रहमत स्वरूप आजकल आलोचनार विषय वस्तु हम रसल्लाह सल्लाह सल्लम सर्वप्रथम मानवजात माध्यम निपत्म बस कैकटी र কোরআন কেরিমের আলোকে তার মধ্যে সর্বপ্রথম যে নিরাপত্তার মাধ্যম এবং নিরাপত্তা বলতে মানুষ শুধু পার্থিবজীবন নিরাপত্তা বুঝে এটা তো মাত্র কিছু দিনে নিরাপত্তা যে যতদিন দুনিয়ায় বাজবেন ততদিন নিরাপদ থাকতে চান ৫০ ষাট বছর সত্তর বছর আশি বছর এর বেশি নয় আপনার আমার জীবন আর এর চাইতে কমও হইতে পারে এটা হচ্ছে দুনিয়াবি বা পার্থিব নিরাপত্তা এই পার্থিব নিরাপত্তাটা যদিও অল্প সময়ের জন্য কিন্তু মানবজাতির কাছে অত্যন্ত গুরুত্ব রাখে ব্যক্তি জীবনের নিরাপত্তা জানে নিরাপত্তা ধন নিরাপত্তা মানসিক নিরাপত্তা খাদ্যের নিরাপত্তা হ্যাঁ রুজি রোজগারের নিরাপত্তা परिवारिक निपत्ता सामाजिक निपत्ता एगुली अत्यंत गुरुत राखे मानुषारों माध्यमरा सौर उल्लाह सल्लाह आलिस्लम एटा हम चिरस्थायी जगत मृत्यू पगत जी जगते विश्वास एकम्र मम मुसलिम अलियाम आखिर परकाले विश्वी परकाले निरापत्ता हम्य निपत्ता से हे आसल निपी क्यों आखेरापद हो जाए दुनिया झुकी थी निराप्त जो जीवन जापन करसिबत नए कारण दुनिया के एक दिन जेते ही जे भाव जा क्या अपनी घर विछाना शुए जात रास्ता घाटे कौन চলে যান এই দুনিয়া থেকে পাড়ি দিতে হবে ঝুঁকির সম্মুখীন হয়ে নিরাপত্তাহীনতার কারণে আপনার প্রাণ যাক অথবা নিরাপদ আপনি বসবাস করছেন সারা জীবন কোন রকমের বিপদ আপদ আসেনি তারপরেও আপনাকে আমাকে যেতে হবে যেখানে থাকেন না কেন এজন্য যে আজকের আলোচনা করব সেটা হচ্ছে ইহকাল পরকালের সার্বিক নিরাপত্তার মাধ্যম সৈদুল মোরসালিন খাতামু নবীন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের আগমন তার রেসালাত তার নবুয়াত প্রাপ্তি এবং তার অনুসরণ আগমন আর তার নবুয় প্রাপ্তি এবং তার অবস্থান তার সাথে সাথে অবস্থান যতদিন পেয়ে উনি মহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসাল্লাম मानवजातर मजे अवस्थान करथात बेचे छे अनुसरण तर आगमन तर अवस्थान एवं तरसरण नबी करीम सल्लाम एजे नहीं निरापत्म से निर्भेजाल खालस इतिबार मध्यमे अनुसरण माध्यम তাকে ফলো করার মধ্যে এখন আলোচনায় আসি সুরায় আনফালের আয়তন আল্লাহ এমন নন যে মানব জাতিকে শাস্তি দেবেন আজাব দেবেন ও আন্তিহিম অথচ তুমি তাদের মাঝে অবস্থান করছো তাদের মাঝে তুমি রয়েছ তাদের মাঝে তুমি বেঁচে আছো নাবি এক্লাহি সাল্লামের অবস্থানকে বোঝানো হচ্ছে যে নাবি মোহাম্মদ সাল্লাহিসাল্লাম যতদিন পৃথিবীতে আছেন ততদিন পর্যন্ত ওই জাতিকে অর্থাৎ মানব জাতিকে আল্লাহ আসমানি আজাব দিয়ে জমিনি গজব দিয়ে অথবা সার্বিক দিক থেকে একেবারে সর্বনাশ করে আজাব দেবেন না ধ্বংস করবেন না যদিও ছোটখাটো আজাব শাস্তি আসতে পারে মানুষের সংশোধনের উদ্দেশ্যে যেমন কোরআন একিমের বিভিন্ন আয়ার দ্বারা দুনিয়াতে তাদেরকে আল্লাহ আজাব দেবেন ধ্বংস করবেন আল্লাহ এটা হইতে পারে না আল্লাহ এমন নন আল্লাহ কাজ করবেন না আল্লাহ কাজ করবেন না এটি হচ্ছে আজকের বিষয়বস্তু এটা হচ্ছে প্রথম নিরাপত্তা যা কোরআনিকিমের এই আয়াতে বর্ণনা করা হয়েছে দ্বিতীয় নিরাপত্তা ইনশা আল্লাহ তাহলে আগামী সপ্তাহগুলিতে আলোচনা করব সেটাও এই আয়তে রয়েছে অমা কান আল্লাহ আর আল্লাহ মানব জাতিকে আজাব দেবেন না শাস্তি দেবেন না আজাব শাস্তি দিয়ে ধ্বংস করে দেবেন না অহম ইস্তাফ ফেরুন অথচ তারা কি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তবা ইস্তেফার করে তার মানে ভুল স্বীকার করি যারা ক্ষমা চাই তার মানে প্রথম কথা তার এই অনুভূতি আছে যে আমি ভুল করছি বা ভুল করেছি হ্যাঁ আর আমি মানুষ মানুষ হিসাবে ভুল হতে পারি অন্যায় করেছি অপরাধ করেছি সুতরাং আমার এই অন্যায় অপরাধ পাপ আর ভুল ত্রুটির মার্জনার উপায় হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহ ছাড়া ফাইন লা না হল एल्लाता हे आल्ला क्षमा ना कारो क्षमा आजबुक्त परकाल ध्वस है क्षतिग्रस्त आखिरते क्षतिग्रस्त इसके निरापतार उपाय हम आल्ला के ध्वस करता फिर आल्ला क्षमा चाहते थके सारा दिन ग्रांति क्षमा चाहती आल्लार शरण होता सम्भव आल्ला जारज कर प्रथम टाइम करना तौहि जगह शुफरी मोनाफिकी ते दखल कर क्षमा चाइते थके अनुभूति भूल हो सूतरा क्षमा चाव छाड़ा उपाय नहीं जा्स हो जाए न শরীর স্বাস্থ্য ধ্বংস হয়ে যাবে না হলে আমার ধন সম্পদ ধ্বংস হয়ে যাবে না হলে আমার দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হবে আর না হলে আমার পরকাও ধ্বংস হয়ে যাবে সুতরাং আল্লাহর কাছে কী করে এর সব ক্ষমা চাইতে থাকে দ্বিতীয় বিষয়টি নিশ্চয় আল্লাহ তালা আগামী সপ্তাহগুলির বিষয় আজকের আলোচনা হচ্ছে রসুর উল্লাহ সাল্লাহ আলী আমাদের জন্য নিরাপত্তার কারণ তিনি হচ্ছেন আমাদের জন্য রহমত করু আর এই রহমতের মাধ্যমে আমরা নিরাপদ জীবন পেতে পারে গৃহকাল পরকালে এই ছিল সুর আনফালের কয়েকটি আয়াত আপনাদেরকে শোনাই নবী মোহাম্মদ রসুর উল্লাহ সাল্লা সানে তার ক্ষেত্রে অনেক আয়াত রয়েছে রসুর উল্লাহামের মর্যাদার ক্ষেত্রে রসুর উল্লাহ সাল্লাহ আলী যে বিশ্ব জাহানের জন্য করুণা কল্যাণ ইত্যাদি নবী করিম সাল্লা সাল্লামের প্রশংসায় গণগানে বেশ কিছু করান করিমের আয়াত রয়েছে সবগুলি উল্লেখ করা সম্ভব নয় কিন্তু কিছু অবশ্যই উল্লেখ করা উচিত সুর আমি আর একশো সাতে মোহানাল্লা এর সাদ করেছেন রহমত আল্লিল ওমা আর সাল্লা কাহে মোহাম্মদ সাল্লমাকে আমি বিশ্ব জাহানের জন্য একমাত্র রহমত স্বরূপ করুণা স্বরূপ দয়া স্বরূপ রসুল করে প্রেরণ করেছি আর সালনা কেন রসুল করে প্রেরণ করেছি সৃষ্টি করা আল্লাহ বলেন নাই যে নবী করিম সাল্লামের জন্ম হয়েছে যদিও জন্মের মাধ্যমে এবং তার সৃষ্টির মাধ্যমে তিনি পৃথিবীতে এসেছেন আর তারপরে তিনি চল্লিশ বছর বয়সে নবী এবং হয়েছেন কিন্তু যতদিন পর্যন্ত পিডি মোহাম্মদ রসুল আল্লাহামের নবী রসুল হননি ততদিন পর্যন্ত আল্লাহ তাকে কি বানাতে চান তিনিও জানতেন না পুরানি করিম স্পষ্ট আর একটি আয়ত রয়েছে মা কুন্তা তাদিমাল কিতাবাল ইমানবী তুমিও জানতে না मानसिक दिक्थ बड़ी चिंतित और मानूष जख दुश्चिंत निर्जनता पचंद कर नबी कर पचंद करत हेरा पहाड़े सठीन दे रकम हेरा पहाड़ गुहे नबुअत रिसल सुर प्रथम पांच टी आय नजर हिल आल्लामा के विश्वजहान जन्की रहमत स्वरूप प्रेरण कर বিশ্ব জগতের জন্য বিশ্বজগৎ মানে শুধু মানুষ নয় যদি বিশ্বজগতের যত সৃষ্টি রয়েছে তার মধ্যে সেরা হচ্ছে মানুষ কিন্তু বিশ্বজগতের মধ্যে যেমন মানুষ রয়েছে তেমন জিন রয়েছে তেমন মালায় ফেরত রয়েছে बर आलम बा आलमीन जब बहुवचन आलम बहुवचन हमारे आल्ला आल्लाता बाकी सब हल्लाबा से फाहम आल्ला छाड़ा जाते आसमान जमीन आव हम आलम जगत তারকা জগত গ্রহ জগত আর তারপরে ফেরিস্তা জগৎ আলমা জিনব জগৎ আলম আলমান প্রত্যেকটি সৃষ্টি আলামুল আসজার হ্যাঁ গাছপালা বৃক্ষ জগৎ ইত্যাদি ইত্যাদি প্রত্যেকটি সৃষ্টি আল্লাহাবুল হচ্ছে আলাম এই জন্য আলমিন বলা হয়েছে সুরায় রহমত মানুষের যেন তো রহমত অবশ্যই কিন্তু তার সাথে সাথে এই রহমতে নবীন যে রহমত এই রহমতে সমস্ত কিছু ভাগ পেয়েছে পাহাড় পর্বত গাছপালা নদী নালা पशुपाखी कीट पतंग सबकिल्ल आलमी कर आसमानी गजब है जमीन ही गजब है भूमिकम्पे ध्वस हो जाए आसमानी गजब दिए ध्वसर आगे अम्बिया रसुलगन जी जमीन ध्वस है तक शुद्ध मानस ही ध्वस है ना मानुषेब जीव जन्तु पशुपाखी बात ध्वस है मानूष एवं जिनकी विशेष भावी दावत नहीं दावतर दायित्व दे पालन जन आदेश निषेधगुली रसूल आल्ला पक्ष मार्फत नहीं আর জিন এবং মানুষের মধ্যে মানুষ হচ্ছে জিনের তুলনায় শ্রেষ্ঠ সমস্ত নবীর কে এবং তাদের দাওয়াত মানতে বাধ্য সেই দাওয়াতের ক্ষেত্র আল্লাহ বলছেন হে নবী মোহাম্মদ তোমাকে সমস্ত মানুষের জন্য আজাবমুক্ত হওয়ার নিরাপত্তার সুসংবাদ নাজিরা আর যদি তোমার দাওয়াতকে প্রত্যাখ্যান করে যে নবীর কথা মানবো না নবীর নিয়ে আসা কথা মানবো না এটা আমরা বিশ্বাস করি না অথবা পালন করি না তাহলে নজির জন্য সতর্ক বাণী তোমাদের আল্লাহ আকরাবুল আলমিন সম্বোধন করছেন যারা নিয়মিত সহিদার আলম আল আমাদের আলোচনা শোনেন অথবা কোরআন্য চর্চা করেন তারা এই বিষয়টি হয়তো জানেন অথবা পাবেন যে কোরআন সম্বোধনে পার্থক্য অন্যান্য অন্য নবীদেরকে সম্বোধন আর শেষ নবী মোহাম্মদকে সম্বোধন আল্লাহ রবুল্লা আলমিনের অথচ আল্লাহ সম্বোধন করছেন আল্লাহ যদি মোহাম্মদ বলে সম্বোধন করেন এমন কোন ব্যাপার না কারণ তিনি সৃষ্টিকর্তা নবীকেও সৃষ্টি করেছেন সুতরাং তার সৃষ্টি নবী মোহাম্মদ তার গোলাম আব্দুল্লাহ আল্লাহর আল্লাহ তিনি এবং তার রসুল যদি হে মোহাম্মদ হে আহমদ কিন্তু কোরআানে অন্য নবীদের ক্ষেত্রে এইভাবে সম্বোধন হয়েছে সম্বোধন করছেন আমি ডাক দিলাম হে এব্রাহিম কথ্য খুঁজে পাবেন না যে মোহাম্মদ বা আহমদ বলে সম্বোধন করছেন বিবিরা কথা বলেনি সাল্লু আলী হোসাল চিন্তা করেছেন যে কত শ্রেষ্ঠ রসুল যার উম্মত আমার নসিব হয়েছে জীবনের প্রতিটি ক্ষেত্রে আকিদা এবাদত বন্দি হবে আপনার সেই রকমে যেমন ছিল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সালাম আপনাকে নামাজ যখন ঠিক করতে বলা হয় তখন আপনার কেন নেই রহমান বলছেন তোমাকে রসুল করে প্রেরণ করেছি তোমাকে পাঠিয়েছি সাক্ষী করে সুসংবাদ যারা ভালো মানুষ তাদের জন্য সুসংবাদ ইমানদার সৎ কর্মীর অনুসারী তাদের জন্য দাতা করে যারা শিখবিদাত পন্থী তাদের জন্য দুঃসংবাদ তাদের জন্য নাজিরা সতর্ক সাবধান पेशा दावाह ताल उपाधि आल्ला दिखे आह्वान करी सूतरा अपनी जो निजे के छोट हन और बड़ हन अल्प करते बसि करते पेशा ग्रहण करते सम्भव नदी अपन जीवन प्रतिदिन एक दो घंटा दल्लाजी सप्ताह दो चार घंटा करते मासु करते जिंदगी रही है जिंदगी दावती किम तत्परता थे जो कार्यक्रम थके मेहनत परिश्रम थे जरा दावती तरह अंश थके अंशीदार होते अपन समय दिए हे अपनारल एम थके एल एम दिया होते आपनर का विद्या बुद्धि थे विद्या बुद्धि अर्थ थे अर्थ दिया বিভিন্ন টেকনোলজি সম্পর্কে আপনি অভিজ্ঞতা তা দিয়ে হইতে পারে হইতে পারে যে আপনি কোরআন শোনার বেশি এলম রাখেন না কিন্তু এই কোরআন শোনার এলেমগুলি কি করে আমি পৌঁছিয়ে দিতে পারবো এর জন্য বিভিন্ন সোর্স আমার জানা আছে বিভিন্ন মাধ্যমগুলি আপনার আমি সায়েন্স টেকনোলজি যথেষ্ট জানছি আমি আমি ইন্টারনেট সম্পর্কে যথেষ্ট জানছি আমি কম্পিউটার সম্পর্কে জানছি আমি মোবাইল সম্পর্কে জানছি করতে পারবো তাহলে আপনি যদি নবী করিম সাল্লা পাশে দাঁড়াইতে পারেন দাওয়ার কাজে তাহলে কি আপনি চিন্তা করেছেন কোনো দিন যে আপনার মর্যাদা কত উঁচা হইতে পারে কি অসহায় ছেড়ে দেবেন বিচার দিবসে রসুল উল্লাহাম আর চলে যাবেন আর আপনার ভ্রুক্ষেপ করবেন না আপনার যেন সাফাত করবেন না এটা হইতে পারে কখনো হইতে পারে না আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন যার যতটা ক্ষমতা রয়েছে কারো অর্থ দিয়ে ক্ষমতা রয়েছে কারো সময় দিয়ে ক্ষমতা রয়েছে যেমন বললাম কারো আর কোন বিদ্যা বুদ্ধি দিয়ে ক্ষমতা রয়েছে কারো এলম আছে এলম দিয়ে ক্ষমতা রয়েছে যদি কিছুই না থাকে তাহলে করি আল্লাহ রবী নদ সাল্লা আল্লাহ দিনের দায়ী বলেছেন তারপরে দায়ী শুধু দায়ী বলেন দায়ী এল আল্লাহ কার আমার দিকে আসলে কথা নাই যে নবী নিজের দিকে দাওয়াত দিচ্ছেন কারণ ওখানে ব্যক্তি স্বার্থ থেকে যেতে পারি। এইজন্য জন্য একজন লোক যখন দাওয়াত দেবেন তখন একেবারে লিল্লাহ আল্লাহ সন্তুষ্টির জন্য পরকালের মুক্তির জন্য পার্থিব কোনো গৌরজ স্বার্থ থাকবে তাহলে দাওয়াত না হলে দাওয়াত নয় সেটা নেতৃত্বের হইতে পারে সেটা পদের হইতে পারে সেটা খ্যাতির হইতে পারে সেটা সুনামের হইতে পারে সেটা রকম বিভিন্ন গরজ হইতে পারে আমাকে ওই রকম গুরুত্ব দেওয়া হচ্ছে গুরুত্ব দেয় শেখেরা পাথব আমাকে তো তেমন কোন গুরুত্ব দেয় না হ্যাঁ আমি ওই সব সহযোগিতা নেই দুনিয়ার স্বার্থ তাহলে দায়ী এলাল্লা দায়ী এলাল নিজের দিকে ডাকছেন কারণ স্বার্থ যতটা চাইছেন ততটা পুরা হচ্ছে না যার ফলে আপনি অসহযোগী দাও অংশ নিতে চান না জি কোরআন আল্লাহ দিকে আহ্বানের কথা শুধু বলা হয়নি এটা হচ্ছে ঘটনা বর্ণনা করার পর রাস্তা সরল পথ আদাল আমার পথ আমার পথের দিকে পার্থিব থেকে মুক্ত হওয়ার তফিক দান করেন এল আল্লাহ ইচ্ছায় বা আল্লাহর অনুমতিতে তিনি আল্লাহর দিকে আহ্বান ও সেরাজাম মনিরা জান্নাতের রাস্তা দেখিয়েছেন এই ক্ষেত্রে এই অর্থে নবী করিবুল সাল্লাহ নূর নূর মানে এই যেন নূর দিয়ে সৃষ্টি তিনি মাটির সৃষ্টি না এটি হচ্ছে বড় গুমরাহি যে গুমরাহিতে অনেক মুসলিম ভাই বোনেরাই নিমজ্জিত রয়েছে আল্লাহ যেন সকলকে মুক্ত হওয়ার তফিক্ষ আর একটি আয়াতাল্লাহ এখানে বলছেন যে নবী আশাটা মানব জাতির জন্য বড়ই অনগ্রহাত্রী মোহামেন মুসলিম যারা বিশ্বাসী হয়েছে কারণ অন্য অন্য মানুষ যারা বিশ্বাসী হইল না তারা তো কোনো লাভ পেল না বিশ্বাসী করল না তাহলে ওর থেকে লাভবান হইতে পারলো না বিশ্বাস করলে সবাই লাভবান বিশ্বাসী যারা তাদের ক্ষেত্রে আল্লাহ বড় অনুগ্রহ করেছেন মমিন মুসলিমদের ওপর বিশ্বাসীদের বাসা এসাফিহিম রসুলান যখন তাদের মধ্য থেকে বা তাদের মধ্যে একজন রসুল পাঠিয়েছেন মিন আনফুসহিম তাদেরই ভিতর থেকে অর্থাৎ মানুষের মতো থেকে আল্লাহ জিন জগৎ থেকে পাঠাননি ফেরেস্তা জগৎ থেকে পাঠান করেছেন হ্যাঁ আলো দিয়ে জ্যোতি দিয়ে আর জিন জগৎকে আল্লাহ না দিয়ে আগুন দিয়ে সৃষ্টি করেছেন মিন হতে অর্থাৎ মানুষ যেমন কি দিয়ে তৈরি মিন্তুরা মাটি দিয়ে তৈরি তাদের মধ্যেকারী রসুর সাল্লাহ তাদের মাঝে পাঠালেন তাদেরই ভিতরকারী একজন মানুষ মানুষের কাছে যেইভাবে কাছে আসতে পারে আর যেভাবে আন্তরিক হতে পারে আর যেভাবে উপকৃত হতে পারে নিতে পারে আর দিতে পারে অন্য জাতির সাথে অসম্ভব যদি আপনার রূপ ধরে আপনার সাথে জিন চলাফেরা করে আপনার রূপ ধরে যদি আপনার সাথে ফেরস্তা চলাফেরা করে কিন্তু জানিয়ে দেয় আমি কিন্তু ফেরিস্তা আমি কিন্তু জিন আপনি শান্তিতে চলতে ফিরতে পারবেন না তার সাথে যেভাবে মানুষের সাথে मानवजाति जत दिन तरह के पाक्र कर अंतरे संशय रोग प्रबृत् रोग शाहर कम समस्त रोग शुफर शुरू कर रोग मानसर प्रथम समस्त रबुल आलमी नबी मोहम्मद सोल्लाम के, के दिए पाक पवित्र करबी तक पा पवित्र करा पा छिटल काफे ना पाक छपी पापी, पापी नेक कर নবী মহাম্মদ সাল্লের মধ্যে নিয়ে আসার পরে তাকে আল্লাহ পাক করেছেন আল হেকমা এবং সন্ন্যার শিক্ষা দিয়েছেন আল কিতাব মানে কোরআনে করিম যখনই আল কিতাবের পাশে হেকমত বলা হয়েছে কোরআনে করিম যে আয়াতগুলিতে একাধিক আয়াত রয়েছে মুফাসরিন গন বলছেন যে আল কিতাব মানে আল কোরআন আর হেকমত মানে হচ্ছে এখানে সোনা মানে রসুল সাল্লা সাল্লামের হাদিস কারণ কোরআনে করিমের সবচাইতে ভালো ব্যাখ্যা কোরআন করিমের পরে কোরআনে একটি আয়াত সংক্ষেপে আর একটা বিস্তারিত আয়াতি আর তারপরে হচ্ছে সর্বোত্তম ব্যাখ্যা নবী করিম সাল্লা সাল্লামের কথা কাজ এবং অনুমোদন হাদিস সন্না খান এর পূর্বে তারা স্পষ্ট গুমরাহিতে ছিল অনেক আয়াত রয়েছে আর আয়াতগুলি দিকে যাচ্ছে না এখন কিছু নিরাপত্তার মাধ্যম শুরুতে বলেছি নিরাপত্তা সাল্লা রহমত নবী করিমের চাচা আব্বাসিম আব্দুল মোতালিফ রাহ থেকে বর্ণিত তিনি বলছেন ইয়ারসুল আল্লাহ রসুল চাচা তারপর ভাতি যাকে নাম ধরে ডাকতেন না কি বলতেন তোমরা রসুল সাল্লা সাল্লামকে ডাক হাহা করবে তোমাদের আপো সে হাকার হাঁকার মতো করিও না আপো ডাকলে অমুক ভাই তাই না হাবে ভাই ও হানি ভাই তো অমুক ভাই আাই হ্যাঁ ভাবে নবীকে ডাকিও না তোমরা এটা আদবের খেলাফ আল্লাহ বলছেন নিষেধ করানি করিমে করা হয়েছে তাই চাচা বয়সে বড় তারপরেও তিনি বলছেন আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাহ হেলনাফা তাহলে তুমি কি বা আপনি কি বলি তুমি কি তোমার চাচাকে কোন উপকার করতে পারলে চাচা আব্বাস এক চাচা ইসলাম গ্রহণ করেছে আর চাচা ইসলাম গ্রহণ করেছে তার নাম হচ্ছে হামজা সৈয়দা আর আরেক চাচা ইসলাম গ্রহণ করেনি তবে নবীর সাথে অত্যন্ত মহব্বুত ছিল ভালোবাসার ছিল সে হচ্ছে আবু তালিম সে হচ্ছে কি এবং তিনি বলছেন যে তোমার যে চাচা আবু তালেব আবু তালেব কুফুরের অবস্থা মারা গেল যা গেল গেল তো তার কি তুমি কিছু উপকার করতে পারলে মানে তাকে যাহার নামে থেকে রক্ষা করতে পারবে তুমি তার কি উপকার হইল তুমি যে ভাতি যা রসুল আচ্ছা আচ্ছা এরকম কুফুরের অবস্থায় মারা গেল তো কোন লাভ করে দিতে পারলে তার ফাইন হুকা কারণ সে তোমাকে চারিদিক থেকে ঘিরে রাখত কোনো অসৎহাত সামনে বাড়তে দেইনি। যতদিন আবু তালেব বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত রসুল উল্লাহামের গায়ে হাত দেওয়ার কোন কাহের আবু জাহাল পর্যন্ত সাহস করে নাই धे उड़ी चापिए देखा चादर दिए ठाटा उपहस कर सामाजिक भाव कष्ट इत्यादि क्यों शारीरिक निर्तन सहस हैलेब बेचे थका पर्त कार सामान्य किसु क्या आसल आल्ला आजबी बर करते कारण मूल विषय हम मूल विषय तहिद अल्लाहर एक হচ্ছে আর এসব দেব দেবীর সামনে ঝুঁকবো না দর্গা দুরগার সামনে ঝুঁকবো না না যতই ভালো কাজ করেন না কেন যতই মুসল্লি হোক না কেন আর যতই জনকল্যাণ কাজ করুক না কেন কোনো কাজে আসবে না যেখানে আবু তালেবের কোন কাজে আসেনি এত হিতাকাঙ্ক্ষী হওয়ার পরে তোমাকে কি কষ্ট দিলে তোমার জন্য মানুষের সাথে কত যে রাগারাগি করেছে কালা নাম তখন রাসুল হ্যাঁ আমি উপকার কিছুটা করেছি হ্যাঁ উপকার করেছি অল্প পানিটা নিয়ে আছে হ্যাঁ তাই না ঠিক ওই রকমই দাহাদাহি জাহান্নামের একেবারে কিনারাই আছে লাউলা আনা যদি আমি না হইতাম তার চাচা শুধু চাচা হওয়া না আমি যদি না হইতাম তার ভাতই চাচা হওয়া যথেষ্ট নাই কারণ চাচা আবুল আহাবু ছিল কারণ আবুল আহাবের মতো কষ্ট নবী করিবুল সামকে কেউ দেয়নি হিকমত এক চাচা ইমানই আসলো না কিন্তু একটু কষ্ট বরং কেউ কষ্ট দিক এটাও জীবন চায়নি কোন কষ্ট হলে তিনি অত্যন্ত কষ্ট পেতেন দুঃমন হবে আপনি হক কথা বললে কেউ হালকা দুঃশন হবে কেউ আপনার দুনিয়ার ক্ষেত্রে উপকার করবে কিন্তু দিনের ক্ষেত্রে সহযোগিতা করবে না দুনিয়ার ক্ষেত্রে আপনার টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করছে কিন্তু যখনই আপনি তহিদ আর সন্নার কথা দেশে গিয়ে বলবেন যে বাবা ওই সব কাজ আমি পারবো না ঠিক আছে আবার কেউ আছে আপন আপন চাচা মামা খালা খালু হ্যাঁ বোন ভাই আত্মীয় স্বজন কাছের লোক মায়ের ভাই কিন্তু কট্টর দুশ্মন ওই আবুল হাবের মতো আল্লাহ আয়াত করে সুরা নাজিল করে আর এত কষ্ট দিয়ে থাকে আল্লাহ রব আলীন কিয়ামত পর্যন্ত এমন আয়াত নাজেল করে দিলেন সুরা নাজেল করে দিলেন যে ধ্বংস হোক আবু তবুলাহাবের দুই হাত আবিলাহ কারণ এই হাত দিয়ে সমস্ত অন্যায় জুলচার করেছে নবীর ওপর অতাপ এবং সেও ধ্বংস দুই হাত ও ধ্বংস হোক তার সেও ধ্বংস এই ছিল নবী করিম সালাম আরাম বললেন যে যদি আমি না হইলা আনাফিমিন্নার যদি আমি না হইতাম ভাতি যায় আর এই ভাতি যা হা শুধু যথেষ্ট নাই আমার সাথে জাহান নামের একেবারে নিম্ন যেখানে মোনাফিকদের জায়গা আকিদার মোনাফেক সেখানে তার জায়গা হইত কিন্তু সে জাহান্নামের নিচেও না বরং জাহান নামের একেবারে উপোরখানে রয়েছে উপোরখানে রয়েছে সহিহ বুখারী মুসলিমের হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এই রকম কাফের যে কাফের হয়ে মারা গেছে মুশরিক হয়ে মারা গেছে তার জন্যও অনেকটাই নিরাপত্তার মাধ্যম যদি সে কালেমাটা পড়ে নিতো বিশ্বাস করে আর এই কথা না গোণামি না করতাম অন্ধত্ব না দেখাইতো যদি না বলতো হুয়া আলাম মিল্লাত আব্দুল মুতালিম বাবারে ভাতিজারে আমার বাপ হচ্ছে আব্দুল মুতালেব এত বড় মুতাল্লি মানুষ কাবার আর মক্কার এত গণ্যমান্য মানুষ আমি আমার বাপের তরীকেই থাকবো এই কথা যদি না বলতো তাহলে পুরোপুরি রসুল এই আবু জন্য নিরাপত্তার মাধ্যম হইতেন দুনিয়ার ক্ষেত্রেও আখেরাতের ক্ষেত্রে আল্লাহর আজার থেকে আবু রাজি আল্লাহ থেকে বর্ণিত আরেকটি হাদিস্য নাই তিনি বললেন ইয়ারসুল আল্লাহ আল্লাহ রসুল সালিয়া সাফাতে সাফাত পে কে ধন্য পাবে যাদের মান আছে ইমান ভঙ্গ করেনি মোমেন মুসলিম কিন্তু কিছু পাপ আছে তারা সাফাত পাবে কিন্তু কে আপনার সাফাত দিয়ে ধন্য হবে বেশি কারা সাফাতের বেশি অধিকারী আমার এটাই ধারণা ছিল যে এই বিষয়টি তোমার আগে কেউ জিজ্ঞাসা করতে পারবে না তোমার যে আগ্রহ দেখে এলাম শিখার এটা হচ্ছে আগ্রহ যিনি শিখান তিনি বুঝেন যে কার কতটা আগ্রহ আছে দিন শিখার আমার এটাই ধারণা ছিল যে তোমার আগে এই বিষয় যে কে আগে কে বেশি সুপারিশ পাওয়ার হক রাখে আপনার এই বিষয়টি তোমার আগে কেউ জিজ্ঞাসা করবে এইরকম হইতে পারেন না এটাই ধারণা ছিল লেমার রায় মিন হারসেকা হির সে হাদিস কারণ আমি সব সময় দেখি যে তুমি হাদিস শোনার জন্য বা আমার কথা জানার জন্য কত যে আগ্রহী তুমি উদ্গিরীব তারপর ওই শ্রেণীর লোকেরা বা ওই সব লোকেরা মনকাল আল্লাহ এল ই যারা বলবে কোন সত্য মা নেই আল্লাহ ছাড়া কোন সত্য উপাস্য নেই আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা যদি হয় তো সেটা হচ্ছে বাতিল উপাসনা সেটা হোক আর হোক আল্লাহ করা অন্যের জন্য মানত করা অন্যের কাছে ফরিয়াদ করা অন্যকে কে গে মহান উদ্ধারকারী বলা এগুলি হচ্ছে বাতিল কথা ইলাহা ইল্লাল্লাহ যে বলবে শুধু বললে হবে একটা শর্ত লাগিয়েছে না বিশ্বাসাল্লাম অন্তরের হলুসিয়াতের সাথে অন্তরের নিষ্ঠার সাথে কলব হৃদয়ের ভিতর থেকে এখলাসের সাথে ला एल्लाई तरह श्री थे छोट बड़ शक्त इल्लाह आल्लाबाद आज सूतरा आल्लाबाद बंदे की এই কালমাতে যে দুটো কথা আছে এই কথাগুলি বড় ইবাদত কি মুসলিম হয়ে গেলেন মানে তহিদ ঠিক আছে তাই না আল্লাহর প্রতি ইমান ঠিক আছে যে আল্লাহ আছেন আল্লাহ তৌহিদ মানি আর রসুল কে মানছেন আপনি তারপরে বড় ইবাদত কি पांच नमाज कि लालाबाद चलो की करो कारण ला वह तुष रेकूबर को सर कर मुक्त हम আরুদু এবাদত করিও নাই সবের ইয়াহু একমাত্র তা হ্যাঁ এবং না এই হ্যাঁ আর নাই তো কালিমাত্রে রয়েছে তো যারা আল্লাহ ই হলুসিয়াতে সাথে म कि इबात हमच अक्त रखा नाम पांच अक्त एक अक्ति सत्र पढ़ले हाँ पढ़ी सत्य बाकी चलो हाँ পূজা করলেন কারণ আপনার প্রবৃত্তি মন চাইছে যে আমি এর সাথে যা পড়িয়ে নিবেন তাই নেন হ্যাঁ এ সাথে যত পড়িয়ে নেবেন পড়িয়ে নেন অসুবিধার পরের দুই রেখাত ফরজ আমি পড়বো না তাহলে এটা তো আল্লাহর আদেশ মানা হলো না এবার আল্লাহ নিষেধবায়ন করা আপনার প্রবৃত্তি বলছে যে আমি না আমার জন্য বুড়ো মানুষ মসজিদ এসে হাজির হয়ে যাচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না চারে বসে বসে নামাজ পড়ছে মসজিদে পাঁচ একটা ড্রাইভার রেখেছে একটা খাদে রেখেছে হাজার হাজার বেতন দিয়ে দিয়ে ওকে পাঁচ অক্ট নামাজ পড়াচ্ছে আর হাসরের মাঠে যেখানে নিরাপত্তায় হীনতা রাজ করবে হাহাকার অবস্থা হবে সেখানে সাফাত করে নিরাপদ স্থানে নিয়ে যাবেন রাসুরুল্লাহ সাল্লাহ সহি হচ্ছে না তার চোখ দ্বারা না জবান দ্বারা না হাত দ্বারা না অঙ্গ দ্বারা একটু চোখে ইশারা করে চোখ টিপে কষ্ট দিয়েছেন কত রকম করে আপনি কষ্ট দেন সামনে তো খুব মিষ্টি কথা আর কত যে দরদিয়ার হিতাকাঙ্ক্ষি আর চোখের আড়ালে যে কত বিষয়ে আসার আমি একদিন নয় দুই দিন নয় এক বছর দুই বছর দশ বছর নবী কেন্লাহামের খেদমত করেছি মুদিনায় এসেছেন রসুল্লাহরত করে আনাসের মা উম্মের দেখলেন যে আনাসের বাপ নেই এই ছেলেটা আর অন্য ঘরে বিয়ে হয়েছে কখনো উহ শব্দটা বলেননি আ শব্দ বলেননি আর আমরা কত হে আরে কত যে বিরক্তি প্রকাশ করি যদি কারো সামনে মা অস বছর ঘনিষ্ঠ এত চলাফিরা মানুষের সাথে কাছাকাছি চলাফেরা করলে ঘটমট হয় তাই না পাশাপাশি হাঁড়ি বসন থাকলেই তো আওয়াজ হয় ঠিক তেমনি যার সাথে দূরের সম্পর্কর সাথে কিসের ঘটমট হবে আর কিসের ঝগড়া ধ্বন্দ্ব হবে মনোমালিন হবে আর কি করে বোঝা যাবে যে ভালো মানুষ দেখা থেকেছেন জীবনে আর তারপরে খাদে মানুষ কখন এইটা কাজ করে এসো এই কাজটা করিও না বলে না বলে না জি হ্যাঁ কখন এই কথা বলেননি যে কাজটা করতে বলিছিলাম কেন করলেন আমার খাদ্য আমাদের ভাষাগুলি ছিল এই রকম বলছেন আমাকে একটা কাজ করতে বলেছেন আমি একটু লেট করে দিয়েছি করব না লেট হয়ে গেছে কথা বলেননি যে কাজটি আমি করিনি অথচ করা উচিত ছিলাম বলেননি এই চার্জ করেন নিজে লেমা ফালতা এই কাজটা কে করতে বলল তোমাকে কেন করলে তুমি আমি বলেছি রসুলাম কত মানুষ পাশের মানুষ নিরাপদ রাসুল্লাহ সাল্লা থেকে চিন্তা করতো নবী করিম সালাম সবচেয়ে ছিলেন নিজের স্ত্রী স্বজন আয়ালী রসুল আমি রসুল্লাহাম চাইতে বেশি দয়ালু পরিবারের ওপর কাউকে দেখিনি সবাই নিজের পরিবার দয়া করে মায়া করে তাই না সবাই স্ত্রী ছেলে মেয়েদের মায়া করে তারা কাছের লোক মায়া করতেন নিজের পরিবারের নাম হচ্ছে আওয়ালি একটা মহল্লা এখন আওয়ালি বলে খুব প্রসিদ্ধ রয়েছে এই মদিনার আওয়ালিতে এব্রাহিম রাজি আল্লাহ তালা যে একটা ছেলে ছিল ওকে দুধ পান করার জন্য দুধমায়ের কাছে দেওয়া ছিল অসুস্থ হয়ে পড়ে শেষ অবস্থা তারপরে মৃত্যু হলো এব্রাহিম রা নিসতাম ঢুকতেন যে বাড়ির মহিলা দুধমা ছিল এই এব্রাহিমের সেই বাড়ির পুরুষটা ছিল কামার হ্যাঁ বাড়িতে কি থাকে আতর সেন্ট ধোঁয়া আর ময়লা আবর্জনা আগুন জ্বলতে আছে লোহা পরিষ্কার করছে অস্ত্র ধারণ করছে ধোঁয়ার ধোঁয়া ময়লা আবর্জনা তারপর ওই ধোঁয়ার ভিতরে বাড়িতে ঢুকতেন বিশ্বাস ওয়াকানা যে বলছেন যে এই ছেলে এব্রাহিমের যে দুর্ভাব ছিল সে ছিল একজন কি কামার লোহার ফাইয়া খুজুহু ছেলেকে ওখানে গিয়ে ধোঁয়ার ভিতরে গিয়ে নিজের কোলে নিতেন ফাইয়া কাববে লুহু চুমন দিতেন আদর করতেন সোমাই আর যে স্তন্যানের অবস্থায় মারা গেছে সে দুধ মায়ের কাছে থাকা অবস্থায় বা দুধ পান করার বয়সে মারা গেছে দুধ পান করার मारा गई छोट अवस्था दूध पान करते समय समय दूध पानी करना शोकेष्ट पेन अल तदमा और चोख दिए अस्रुप्रवाहित चोख दिए झरझर कर पानी प्रवाहित हो चिकार करना যাতে আল্লাহ রাজি হন ইন্না এল রাজ ইন্না লি মা আজ যা নিয়েছেন তা আল্লাহ কার আমার না আমার কাছে আল্লাহ আমারও দিয়েছিলেন কয়েক মাসের জন্য আল্লাহ নিয়ে জিনিস ওলাহ মা আতা আর যা দিয়েছেন সেটাও আল্লাহর যদি আমাদের কাছে থাকে আল্লাহ নির্ধারিত ধৈর্য ধারণ করতে হবে বলছেন যখন ইন্তেকাল হয়ে গেল ছেলের এমন কোনো কথা বলবো না যাতে আল্লাহ সন্তুষ্ট হন আল্লাহকে রাজি করাই কথা বলবো যাতে আল্লাহ নারাজ হয়ে যান নবী মোহাম্মদ রসুল জন্য রহমত ছিলেন কাফেদের জন্য দরুদি ছিলেন কাফেরদেরও হিতাকাঙ্ক্ষী ছিলেন এই মর্মে সোহিব আখারি তার একটি হাদিস রয়েছে আনাসের সাথে থেকে ও খিদম করত নবী সালামের ফারেজা একবার শুনতে পেলেন যে ওই ছেলেটি অসুস্থ হয়ে পড়েছে আর অসুস্থ একবারে শেষ অবস্থা फीसल्लाबीसू परिचर्यर देखार अवस्था का देखते जावा मुसलिम हक विशेष भावुसलिमोबेश अथवा तरह एक चलाफे थे देखते जावा इसलमेर दिखा आकृष्ट करार्ज्जन अथवा इसलमर दावत देवरिता तेल सुल्लाह सल्लासम সদ ব্যবহার দেখানোর জন্য এবং ইসলামের দাওয়াত আসলে তুমি মুসলমান হয়ে যাও আসলে তুমি ইসলাম গ্রহণ করো এটা হচ্ছে তরী কারণ সরাসরি ইসলামের দাওয়াত দিবেন আজকাল আবার কিছু মডার্ন লোকেরা ইসলামের দাওয়াত বলছে না না সরাসরি বলবে না চাপ হয়ে যাবে আরে তাকে শান্তির দিয়ে ডাকছেন তার কল্যাণের দিকে আগুনে ঝাঁপ দিতে এখনই মারা গেলে চিরকালের জন্য ঝাঁপ দিয়ে দিবে তাহলে আসলে ইসলাম কবুল করে নাও এই কথা বলাই হচ্ছে নবীর আদর্শ এটা হচ্ছে নবীশে ভাষা এখানে সহি এবং মনে রাখবেন যে নবিসাম যতগুলি রাজা বাদশাহের কাছে চিঠি ছিল সবগুলিতে ইসলাম গ্রহণ করো নিরাপদ হয়ে যাবে ইসলাম গ্রহণ করো সহি সালামত থাকবে দুনিয়া সুন্দর হয়ে যাবে আগুন থেকে রক্ষা হয়ে যাবে আজকাল কিছু লোকেরা নিয়ে আসে নিজের লেবারদেরকে নিয়ে আসে অথবা নিজের অধীনে কাউকে নিয়ে আসে আসার পরে বলে একে একটু কিছু বলেন কিন্তু সরাসরি ইসলামের দাওত দিয়ে না কি বলতে হবে শুধু কেমন আছে ভালো আছে অসুবিধা নেই কিন্তু তার সাথে বলেন আসলেন তাসলাম ইসলাম গ্রহণ করো এটা তোমার হিতাকাঙ্ক্ষী বলছি তোমার দরদি বলছি তোমার ভালো চাই আমি সংখ্যা বাড়ানোর উদ্দেশ্য নয় কোনো লাভ নেই আমাদের কাছে মেলা সংখ্যা আছে সব কারো কি আর ছেলে যদি জ্ঞানী হয় তো বাপের দিকে দেখবেন মায়ের দিকে দেখবে না দেখবে না যে বাপ মা যদি গ্রিন সিগনাল দেয় যে হ্যাঁ নাও তো নিবে আর না হইলে নেবে না জি এটা জ্ঞানীশ্বরের পরিচয় এই ছেলে চিন্তা করলী সালাম আর আমাকে ইসলাম গ্রহণ করতে বলছেন আর বাপ হচ্ছে মনটাও নরম হয়েছে যে ছেলে তো সে অবস্থায় আতে আবুল কাসেম আবুল কাসেম কথা মেনে না নবীকে নবী তারা বলতো নাহুদিন আবুল কাসেম কাসেম বাপ নবী সালামের উপর নাম কোন ছিল তারপরে ছেলেটি গ্রহণ করলো নবীসলাম বেরোলেন ওই বাড়িতে ওহাইয়াকুল বলছে আলহামদুলিল্লাহ হিল্লাদি আন কাজা হমান্না সে আল্লাহরই শুক্রিয়া আদায় করছি সে আল্লাহর প্রশংসা করছে সমস্ত প্রশংসা যে আল্লাহ কারণ নিরাপত্তার মাধ্যম তিনি এই ছেলের জন্য নিরাপদ মানব জাতির জন্য নিরাপদ তার মাধ্যমে কত লোক যে জাহান নামের আগুন থেকে নিরাপদ নিরাপদ স্থানে এসেছে জাহান নামের রাস্তা থেকে উদ্ধার হয়েছে কত লোক যে সহিছে আর পাচ্ছে আর পাবে কেমন পর্যন্ত নবী মোহাম্মদের সার্বিক ক্ষেত্রে আমাদের জন্য নিরাপত্তার মাধ্যম এবং রহমত হাদিস বর্ণিত তিনি তার পিতা আবু মুসাশারী আল্লাহ থেকে বর্ণনা করছেন কালা সাল্লাইনাল মগরে সাল্লাম আমরা একদিন রসুরের সাথে মগরে সালাত আদি করলাম তারপরে বললামা জালি না আমরা বসে আছি মাগরি পড়ে এসার অপেক্ষায় নবী সালাম আবার বেরিয়ে আসলেন নিজ কক্ষ থেকে ফাঁকা মাজ হা হো না এখনো তোমার বসে আছো মাগরি পড়ে বললেন সাহাবিরা বলছেন আবু মুসাইয়ার্লাব আপনার সাথে মনে মনে বললাম না কথা ঠিক ঠিক করেছ কালা ফারা তারপর আকাশের পানের চেয়ে দেখে অনেক সময় আকাশের দিকে তাকাতেন রব্বুল আলমিন তাহলে কোন দিকে আছেন আকাশের দিকে আকাশের যে তারকাগুলি আছে নক্ষত্রগুলি আছে এগুলি আকাশের জন্য নিরাপত্তার মাধ্যম মানে এগুলি যতদিন আছে ততদিন আকাশ আছে যখন তারকাগুলি খুশে পড়ে যাবে তারপরে এক ধরনের তারকা তারকার মতই দেখতে তা দিয়ে শয়তান যে আকাশ পথ ওপর দিকে যাওয়ার চেষ্টা করে আকাশের খবর জানার জন্য আর তারপরে গণক আর জাদুঘরদেরকে সে কুটুর কুটুর করে বলবে এর জন্য নিরাপদ করা হয়েছে কি দিয়ে এই উল দিয়ে এগুলো আঘাত করার মাধ্যমে যেগুলো যেগুলোকে তারকা বলা হয়েছে বা নজুম বলা হয়েছে অর্থাৎ সেই ধরনের যদি ওই সেটা আকাশের ওই তারকা নয় কিন্তু সেটা ওই ধরনের বলে সেগুলোকে নজুম বলা হয়েছে নবী করিম সাল্লাহ হাদিসে বা কোরআনী করিমে তারকাগুলি শেষ হয়ে যাবে সেটা চলে আসবে অর্থাৎ আকাশও তার পরে পরে ধ্বংস হয়ে যাবে ওয়ানিদ আর আমি হচ্ছে আমার সাথী সঙ্গীদের জন্য আমি মোহাম্মদ সাল্লা আমার সাথী সঙ্গীত সাহাবিদের জন্য কি আমি যখন দুনিয়া থেকে চলে যাব মানে আমার ইন্তকাল হয়ে যাবে দশ হিজড়িতে নবীম সাল্লামের যখন ইন্তেকাল হয়ে গেল এই যখন হয়ে যা বলছেন পরে অবাক রাজিয়া আল্লাহ খেলাফত আমল মাত্র সোয়া দু বছর দুই বছর তিন মাস দশ দিন আর তারপরে উম রাজিয়া আল্লাহ প্রায় দশ বছর تار پر رضی اللہ تالانہ پوجک ایرانی آبو لولو فیروز دئیام آل فضر ناماز फेतनार दरजा खुले ग्रहण कर नबी वंशिर बाड़ाबाड़ी कर्बाद कर चेस्टा करलो जार फलस्वरूप के जन्म दिए इबनेसाबा यहुदी मुनाफेको আর ইমানের ক্ষেত্রে মালের ক্ষেত্রে আর সার্বিক নিরাপত্তা রাষ্ট্রীয় নিরাপত্তার ক্ষেত্রে নবী সালাম এতেকালে কিছুদিন পর থেকে ফেতনা শুরু হয়ে গেল এই ইবনেসবাইহতি আরেক দলকে বিদ্রোহী করে আর বিভিন্ন রকম আছে আমার পর্যন্ত পত্রিকা আর প্রচার মাধ্যম দিয়ে জানতে পারছেন যে সবচেয়ে বেশি খুন হচ্ছে তারা মুসলিমরা অশান্তি সবচেয়ে বেশি মুসলিম সমাজে মুসলিম দেশে অবস্থা বলছেন যতদিন আমি আছি ফাসাদের অশান্তির আর শির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তারপরে বলছেন আমারও তো নেই আর আমার সাহাবাই আমার উন্মতের জন্য নিরাপত্তার কারণ যতদিন সাহাবিরা আছেন অনেকটা ফেতনা কম থাকবে সত্যি আর চরমপন্থী মুসলিম জাতি উম্মাতে মুসলেমা আর একটা খারেজি আর একটা রাফেজি এই হ্যাঁ দুটো দল উম্মাতে মুসলেমা থেকে গুমরা হয়ে চলে গেল বিভ্রান্তির শিকার হইল তেহাত্তর দল আহিনী তেহাত্তর মাত্র তিনটা হয়েছে সাহাবে জামানায়। এক এক দল কয়েকটা করে বাচ্চা জন্মাচ্ছে এই করে দলের শেষ নেই দলের শেষ নেই আর আমাদের বিভেদ আর আমাদের অনৈক্য আর আমাদের মাঝে ফাটলের শেষ নেই সার্বিক ক্ষেত্রে বলছেন যখন আমার নম্বর এমন আলী বলছেন যে আমার আসবে বা আমার সাহাবিদের উপর আসবে আমার পরে আমার উন্মতের পরে আমার সাহাবিদের পরে এগুলো কি বলছেন যে মিন জহুরিলকাশ পাবে আর ধর্মের নামে নতুন নতুন আসবে আবিষ্কার মৃত্যু নব দাবি কে মেহেদের দাবি করে বসল আহ কে ইসার দাবি করল কাদিয়ানি আর কত রকম কোরআন ফির আর শেষ নেই আর গুমরাহী শেষ নেই কত গুমরাহিজুর রুম আহ রুম রোম বিজয়ী লাভ করবে অর্থাৎ খ্রিস্টানরা ইউরোপ বিজয় লাভ করে দেখেন এক সময় সারা পৃথিবীকে অবমাননা হবে ইত্যাদি হাজি কুল্লো হামিদ মেজা তেহি সালিস সমস্ত এমন বিষয় যেগুলি ভবিষ্যৎবাণী নবী সালাম এই হাদিসে করেছেন যেগুলি নবীর মজে ভবিষ্যৎবাণী করেছেন আর একটা একটা করে দেখতে পাচ্ছেন আমার একটা আলোচনা আছে অনেক আগের সেটা হচ্ছে পশু পাখির অধিকার পশু পাখির অধিকার আজকে এই এক বছর আগে থেকে পশ্চিমারা বলছে অ্যানিমাল রাইট হ্যাঁ অন্যন্য জীব জন্তুর জন্য সেই মর্মে হাদিস্য নাই বলছেন যে কন্যা মা রাসুল্লাহ সাহাবি বলছেন আবদুল্লাহ আল্লাহ বলছেন আমরা রসুলাম সাথে এক সফরে ছিলাম তালাকালী হাজাত দেখলাম হুম্মারা এক ধরনের পাখি পাখি কে দেখে তার সাথে দুটো বাচ্চা আছে ওর বাচ্চা ওই বাচ্চা দুটো আমরা ধরে নিয়েছি মানুষ ওই বুড়ো পাখি গুলোকে ঠিক ওই এরাও করেছে বাচ্চা দুটোকে ধরে নিয়েছে হুম মারা তখন ওই দুটো বাচ্চার মা যে পাখি হুম্মারা পাখি ও এসে একেবারে চিৎকার চেঁচা ম্যাচি ছটপট করা শুরু করেছে পৌঁছে গেছেন ওই রকমই চলছে অবস্থাটা যে বাচ্চা দুটোকে ধরে নেছে। আর ওই বাচ্চার মা ওই বাচ্চা দুটোকে পাখির বাচ্চা দুটোকে উদ্ধার করার জন্য ছটপট করছে নবী এসে বললেন মান ফাজ এই পাখিটিকে তার বাচ্চাদের ক্ষেত্রে কে এইরকম ভীত সন্ত্রস্ত করেছে তার বাচ্চাদের ব্যাপারে এই দুটিকে তার মায়ের কাছে তোমরা ফিরিয়ে দাও ছেড়ে দাও সুহান বাচ্চা দুটিকে মায়ের কাছে ফিরিয়ে দাও মা ছটফট করবে অশান্তিতে পাখি আর তোমার বাচ্চা দুটিকে ধরে খেয়ে নেবে এটা চলবে না সুহানুল্লাহ আরেকটি ঘটনা শোনেন ও নামলিন দেখলেন যে এক জায়গাতে পিপিলিকার বাসা পিপিলিকার গর্ত অনেক দূর থেকে নিয়ে পিপিলিকা বাসা করে থাকে না গর্ত করে থাকে রকম দেখলেন ছিল না তখন ইসলামের প্রথম দিকে ছিল ফাঁকা মানহাররা কাহা রেহি এই পিপিলিকার বাসাগুলিকে কে জ্বালিয়েছে কল্যাণ না হানো তখন আমরা বললাম যে আমরাই তো জ্বালিয়েছি আর সাল্লা কারণ কষ্ট দিছে পিপিলিকায় আগুনের অধিপতি আগুনের মালিক যিনি আগুনের মালিক আগুনের সৃষ্টিকর্তা আল্লাহ তিনি একমাত্র জাহান নামে আজাব দেবেন গাফের কে বেদিন কে অপরাধীকে জাহান নামে আগুন দিয়ে মানুষের অধিকার ক্ষেত্রে উটের জন্য নবী সালাম নিরাপত্তা আর রহমতের কারণ আবদুল্লাহ আল্লাহন মা বর্ণনা করছেন আর দফানি রসুরাহামা তাই খালফা নবী সাল একদিন এই জাফার তাইয়ারিয়া ছেলে জাফার তিনি কমান্ডার ছিলেন হ্যাঁ প্রধান সেনাপতি এবং শহীদ ছিলেন তার ছোট ছোট বাচ্চারা ছিলেন খুব আদর করতেন ইয়াতিম ছেলেগুলিকে আদর করতেন ছোট বাচ্চাদেরকেও যারা মুঠের পিঠে বসতে পারে মুটের পিঠে বসিয়ে নিতেন উঠের পিঠে বসানো এটা বড় ব্যক্তিত্বের ব্যাপারে তখনকার উঠে উদাহরণ দিলে বুঝতে পারবেন না এখনকার উদাহরণ দি সাইকেলে আমাদের দেশে বাইসাইকেল হ্যাঁ সাইকেলে একজন উঠে আবার দুই জন উঠে উঠে না উঠে না যদি একজন সম্ভ্রান্ত বড় মানুষ সাইকেলে চলাফেরা করে আজকাল তো মোটর সাইকেল আর চার চাকার যুগ হয়ে গেছে কিন্তু সাইকেলে উদাহরণ দি ঠিক না সাইকেলে যদি চলাফেরা করে ও তো কাউকে উঠাবে না কারণ এটা অতভদ্রতা নয় তাই না ঠিক কি না কিন্তু যারা পোলাপানের এ মাম সাইকেল চালাচ্ছার সাইকেলের পিছনে একজনকে উঠিয়ে নিয়েছে উঠাবে আর যদি বাচ্চা হয় বাচ্চা পোলাপানো আমার সাইকেলে মোটর সাইকেলে না না না আমার উঠাবো না আমার এত নতুন গাড়িতে দুলাবালি লেগে আছে গায়ে ময়লা লেগে আছে ওকে উঠাইতে যাব। ঠিক না চিন্তা করেন আপনি রসুল্লাহ রাহমতুল্লাহ এত বড় ব্যক্তিত্ব আল্লাহ তাকে দুনিয়া আখেরাতে কত মর্যাদা দান করেছেন তিনি ছোট ছোট বাচ্চাদেরকে ছেলেদেরকে সাধারণ মানুষদেরকে উঠে পিঠে বসাইতেন সেটাকে মানহানি মনে করতেন না। আমি ছোট হয়ে যাব লোকের কি বলবে এটা করতেন না। অধিকাংশ মানুষ আজকাল আপনারা করেন নবী সাল্লাহ পেছনে উঠালেন ফাররা এলেই আহাদিস গোপনে কিছু কথাবার্তা বললেন ও লাহাদেশ মান্ন কিছু গোপনীয় কথা বলেছেন যেগুলো আমি তোমাদের সামনে কারো সামনে বয়ান করব না এমন কিছু যেগুলো বয়ান করলে তখন ফিতাস ঝগড়া বিবাদ হবে যেগুলো শৌচ কার্যের বিষয় পেশাবানার প্রয়োজন পুরা করার দরকার হতো তাহলে কোন আড় দেখতেন যে কোনো একটি জায়গা উঁচা জায়গা আছে তার আড়ে অথবা কোন একটা দেয়াল আছে বা গাছ আছে গাছের আড় হয়ে যাবে এরকম আড়ে গিয়ে বসতেন যাতে দেখতে এই উঠটি দেখতেই উঠের চোখ দিয়ে ঝরঝর করে অসুর প্রবাহিত কান্না করছে উঠ কাকে দেখে चूड़ा शुरू करेष भाग पर्त हाथ बोल राम हाथ फिर आदर कर তার চোখের পানি থেমে গেল তারপরে রসুল উঠের মালিক লেমান হাজ আল জামাল এই উঠটা কারিনাল আনসার আনসারিদের এক যুবক আসলো আসার বললো আলি আর রসুল আল্লাহ এই আমার আমি হচ্ছে এই উঠের মালিক বললেন এই যুবককে বাহিমা এই জন্তুর ব্যাপারে তোমরা আল্লাহকে একটু না চিৎকার করতে আর কত যে কি বলতে তুমি এই জীব নিজের ভাষায় প্রকাশ করতে পারছে নিজের দুঃখ কষ্টের কথা কাকাল আল্লাহ তোমাকে এর মালিক বানিয়েছে সেই জন্য তুমি আল্লাহকে ভয় করবে না तर ज क्षमता आरझर चोख दिए तुजी ओहू तुदू तुम एके खुदाई रख भलोते भारि क्षेत्र क्षो ब खेते दौना यह रो तुम আমার কাছে শিকায়ত করছে এই তোমার উঠ একটু আন্লা কে ভয় লাগে না রহমত এই হাদিসের প্রথম অংশটুকু সহিমে রয়েছে আর বাকি পুরো অংশটুকু যতটুকু শুনেলাম সোনানিক ইমাম সোনান নামক কিতাবে রয়েছে একটি হাদিস দিয়ে আজকের আলোচনা শেষ করছি তোমাদেরকে আল্লাহ গিফট করেছেন আমি হচ্ছে রহমত যা তোমাদের জন্য গিফট আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তোমাদেরকে উপহার দিয়েছেন রহমাতুন মহুদাতুন তোমাদেরকে হাদিয়া দিয়েছেন আল্লাহ রব আলী সুতরাং করুণা দয়ার হাদিয়া উপহার এর তোমরা মর্যাদা বুঝো এর মূল্যায়ন করো এর কদর করো এর যথাযোগ্য মর্যাদা দান করো এমাম দারমি এবং এমাম বাইহাকি হাকি সোহাবুল ইমানে হাদিসটি বর্ণনা করেছেন মিসকাতুল মাসাবির হাদিস নম্বর পাঁচ হাজার আটশো এই হাদিস এছাড়া মোস্তাদ হাকিমা রয়েছে আল্লাহ আলমানি রাহমুল্লা রহমাত गिफ्ट ए हादिस शेष करबी सालमते दुनिया थे के चले ग तरह जन् रहमत स्वरूप निरापत्ता स्वरूप क्योंकि रास्ता बी आता हिस्सा म तीन तीन मुस्लिम जर निरापारम छीम सलामेर एनुसरण कर निर्भेजाल निखुत इतिबा करा ताके मेने चलें तर आदेश निषेध वास्तवय कर मुस्लिम जरूरपार्धम जदि सार्विक दुनिया आखिर निरापत्ता पे आल्ला आसमानी आजब जमीनी गजब थी और भूमिकम्पर ध्वस हवा थे और कल विवाद जरूर सा लड़ाई थे, थे, थे एक देश देश लड़ाई थे और यकम बहु अशांति अशांति परिवारिक अशांति परिवार স্বামী স্ত্রীর অশান্তি অশান্তিগুলি রয়েছে এই অশান্তি দূর করার একমাত্র উপায় হচ্ছে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের অনুসরণ করা সহিব খারি সেহাদিস মনে করিয়ে দি কর্লম মাতিয়াল জান্নাত আবা আমার ওমতের সকলেই জান্নাতে যাবে নিরাপদ স্থানে পৌঁছে যাবে অস্বীকার করবে রাসুল্লা সাহেব মান আতাহ দেখালনা যে আমাকে মানবে সে নিরাপদ জাননাতে চলে যাবে অমান আসানি আর যে আমার নাফারমানি করে বিরুদ্ধাচরণ করবে যে নবীর তরিকে চলবো না কিছু সুবিধাবাদী কিছু মানব কিছু মানবো না নামাজ পড়ছেন দাঁড়িয়ে রাখবেন না নামাজ পড়ছেন আপনি ঈদে মেলা তো নই বেদাত ছাড়বেন না আপনি হ্যাঁ মুসল্লি তাহাজ পড়ছেন এটিকে কিন্তু তার সাথে ঈদুল ফিতর ঈদ উল আজহা যথেষ্ট হলো না রবিউল মাসে আপনি ঈদ এ মিলাদ আপনি করছেন এইসব করছেন আপনি নবীকে বারো রবিউল্লাহ বলে স্মরণ করবেন আপনি যেই দিন নবী স্মরণে কাল সেই দিনে উৎসব করার অধিকার কে দিল যে যদি নবী সালের জন্মদিন এটাই তাতেই ওই এইদ করা উৎসব করার অধিকারটা কে দিল আপনি নবীর আদর্শ চলবেন না আপনার মুরবশ চলবেন নিঃসন্দেহে আপনার ইমান নিরাপদ নয় আপনার আকিদা নিরাপদ নয় আপনার দুনিয়ার আজাব থেকে আপনি নিরাপদ নন আপনি জাহান নামের আজাব থেকে নিরাপদ নন আপনি জান্নাতের ক্ষেত্রে নিরাপত্তা জান্নাত পেয়ে আপনি নিরাপদ স্থানে আপনি জায়গা পাবেন এর নিশ্চয়তা কিছু নেই সুতরাং ফিরে আসেন নবীর ইত্তবার দিকে নবীর অনুসরণের দিকে কলিন কুন্তুম তহিবন আল্লাহ ফাত্তাবি হবি কুমল্লা নবীর অনুসরণ করো আল্লাহর ভালোবাসা পাবে আল্লাহ গোনাখাতা মাফ করে দেবেন আল্লাহ যেন আমাদের গোনাখাতা মাফ করে দেন নবীর তরিকায় চলার তৌফিক দান করেন নবীর অনুসরণের মাধ্যমে আল্লাহ যেন আমাদেরকে দুনিয়া আখেরাতে সার্বিক নিরাপত্তা দান করেন আল্লাহ আমাদের ব্যক্তি জীবনে রাখেন পারিবারিক জীবনে যেন নিরাপত্তা দান করেন সামাজিক ক্ষেত্রে নিরাপত্তা দান করেন অর্থনীতির ক্ষেত্রে রুজি রোজগার ক্ষেত্রে আল্লাহ যেখানেই থাকি নিরাপত্তা দান করেন রুজিতে আল্লাহ যেন বরকর দান করেন যেসব ভাইদের কাজ কর্ম নেই বিদেশে এসেছেন আল্লাহ তাদেরকে যেন নিরাপত্তা দান করেন তাদের যেন কাজের ব্যবস্থা করে দেন আল্লাহ যেন আমাদেরকে যেখানে রাখবেন সেখানে সুস্থ রাখেন সবল রাখেন সহি সালামতে রাখেন আর শান্তিতে রাখেন আল্লাহ সার্বিক নিরাপত্তা যেন দান করেন আল্লাহ জাহান নামের আজাব থেকে যেন নিরাপদ স্থানে আমাদেরকে রাখেন জান্নাতুল ফিরদ্দাস আমাদেরকে যেন নসিব করেন সুভারণ اپنی